মানবতা সমাধান بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا العظيم রসুলিল পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা ধারাবাহিক একটি আলোচনা করছি ইসলামে এবং ইসলামী শরিয়ার আলোকে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন কেমন হওয়া উচিত এবং ইসলামের দৃষ্টিতে বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় লেনদেন এর সেরেই বিধান আমরা আলোচনা করছিলাম বিগত বেশ কয়েকটি পর্বে আমরা এই সংক্রান্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি সর্বশেষ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হল আলগরার অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে যে সকল কারণে বিভিন্ন ব্যবসা বাণিজ্য লেনদেন ক্রয় বিক্রয় এগুলো নিষিদ্ধ হয় অথবা ভিন্নভাবে বলতে গেলে যে সকল মৌলিক বিষয়গুলোকে ইসলাম ক্রয় বিক্রয়ের মধ্যে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছে মৌলিক তেমন বিষয় ছিল তিনটি এক হলো আলগরার তথা ব্যবসার মধ্যে ক্রয় বিক্রয়ের মধ্যে অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থেকে যাওয়া দ্বিতীয় আরেকটি হল আল ইদর অন্যের ক্ষতি সাধন করা আর তৃতীয় হলো আর রিবা তথা সুদের সাথে এর সংমিশ্রণ অথবা সুদের সাথে রিবাস সাথে সাদৃশ্য হওয়া এই তিনটি মৌলিক শরিয়া নিষিদ্ধ কার্যকারণ কারণ নিয়েই আমরা আমাদের এই আলোচনা অব্যাহত রেখেছি বিগত অনেকগুলো পর্বে আমরা আলগারার তথা ব্যবসার মধ্যে ক্রয় বিক্রয়ের মধ্যে যে অনিশ্চয়তা রাখা এর প্রতি যে বিধিনিষেধ আরোপ হয়েছে গারারের কারণে কি কি। ক্রয় বিক্রয় কোন কোন ধরনের ব্যবসা কোন কোন ধরনের ক্রয় বিক্রয় এগুলো ইসলামী শরিয়া এলাও করে না সেগুলো নিয়ে আমরা বেশ দীর্ঘ আলোচনাই করেছি এরপরে আমরা আলোচনা করেছি ব্যবসার নেয় ইজারা ভাড়া তথা রেন্ট ইত্যাদি এই জাতীয় যে রেন্টের যে চুক্তি এই ইজারার মধ্যে তথা ভাড়ার মধ্যে ঘরারের প্রভাব কীরকম থাকতে পারে বা এক্ষেত্রে কি কি রূপে ঘরার আসতে পারে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা এখানে বিদ্যমান থাকতে পারে সে বিষয়টিও আমরা আলোচনা করেছি প্রিয় দর্শক ঘরারের বিষয়ে আমরা সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই সেটি হল জহাবিতুল গরার আলমু আসির জাহাবিদুল গরারিল মোয়াসির নিয়ে আমরা একটু আলোচনা করতে যাই। বিষয়টি হল আমরা এর আগেও আরেকবার একটু সংক্ষিপ্ত আলোচনা বা সামান্য একটু ধারণা দিয়েছিলাম যে অনিশ্চয়তা অস্পষ্টতা ক্রয় বিক্রয়ের মধ্যে ব্যবসা মধ্যে কিছু না কিছু তো থাকবেই কারণ একটা পণ্য যতক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণভাবে সেটাকে ভোগ না করবে ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত ওই পণ্যের ব্যাপারে একেবারে স্পষ্ট হয়ে যাওয়া পরিপূর্ণ তার সম্পর্কে ধারণা পাওয়া এটা তো সম্ভব নয় কাজেই কিছু তো থাকবেই অস্পষ্টতা একটা পণ্য যদি খাদ্যদ্রব্য হয় সাপোজ যদি এটা একটা ফ্রুট হয় যে কোনো একটা কিছু হয় তো উপর দিয়ে এর রঙ রূপ একরকম হতে পারে কিন্তু ভিতরের স্বাদ এর যে মজা স্বাদটা কতটুকু এটা তো আর উপর থেকে বোঝা সম্ভব নয় এটা জিনিসটা খেতে হবে কাজে এতটুকু গর্ব এতটুকু অনিশ্চয়তা এবং অস্পষ্টতা এটাকে মেনে নিতেই হবে কিন্তু একটা জিনিস বিক্রয় করলাম সে বিষয়টা আমি তার কোনো নির্ধারণই হলো না যে কি বিক্রয় করা হলো বলা যে তোমার কাছে একটা প্রাণী একটা ফল তোমার কাছে বিক্রয় করলাম সে বললো যে আমি একটা ফল ক্রয় করলাম অথবা বললো আমি তোমার কাছে একটা আম বিক্রয় করলাম উইদাউট অ্যানি স্পেসিফিকেশন। কোনো নির্ধারণ ছাড়াই বিক্রয় করলাম একটা আম সে বললো আমি একটা আম ক্রয় করলাম এভাবে যদি ক্রয় বিক্রয় হয় তাহলে এখানেও কিন্তু অস্পষ্টতা আছে কারণ আমটা সাইজ কেমন তার পরিমাণ কেমন সেটা দেখতে কেমন কোন জাতের রাম কোনো বিষয়ই এখানে স্পষ্ট নেই তো এটাও একটা অস্পষ্টতা এটাও একটি গড়ার আবার সুনির্দিষ্ট একটা আম সামনে এনে সেটা দেখানোর পর সেটাও দেখে শুনে সেটা ক্রয় বিক্রয় হলে এখানেও একটা অনিশ্চয়তা এবং অস্পষ্টতা আছে যে আমটার স্বাদ কেমন না খাওয়া পর্যন্ত ক্লিয়ার হওয়া যাচ্ছে না তো দুইটাতেই অস্পষ্টতা কিন্তু এই দুইটা অস্পষ্টতা এবং দুটি গরার এক নয় এটি একটি কমন সেন্স দিয়েই বোঝার ব্যাপার যে প্রথম ক্ষেত্রে একটি আম ক্রয় বিক্রয় হলো সেটা উপস্থিত করা ছাড়া নির্ধারণ করা ছাড়া সেখানে গর আর সুনির্দিষ্ট একটা আম একটা ফলের উপর যখন ক্রয় বিক্রয় হবে চুক্তি হবে তার মধ্যে যে অস্পষ্টতা এই উভয় অস্পষ্টতার মধ্যে ব্যবধানটা একেবারেই মোটা দাগেই চিহ্নিত করা যেতে পারে তো সুনির্দিষ্ট যখন আম বিক্রি হবে এখানে যে অস্পষ্টতা এটাকে ধর্তব্য বলে শরিয়াত নির্ধারণ করেনি বরং এখানে গরারকে সেরিয়াত ইসলাম এখানে গরারকে ডিফিউজ করে দিয়ে আত তথা ক্রয় বিক্রয়কেই এলাও করেছে এবং এটাকে বৈধ বলে আখ্যায়িত করেছে পক্ষান্তরে ওই ক্ষেত্রটায় কিন্তু শরিয়াদ ওই গরারকে ওই অস্পষ্টতাকে এলাও করেনি বরং ক্রয় বিক্রয়কে এখানে নিষিদ্ধ বলে গারারকেই এখানে ইসলামী শেরিয়া ওটাকেই স্বীকার করে নিয়েছে প্রিয়দর্শক তাহলে আমরা একটি কথায় এই আলোচনার মাধ্যমে একটি কনক্লুশনে আমরা আসতে পারি সেটা হলো যে গরার যদি বেশি হয় আল গরারারুল কাসির তাহলে সেটি শরিয়াতের মধ্যে সেই গরারে কাসির এটা ক্রয় বিক্রয়ের মধ্যে এটা গ্রহণযোগ্য হবে না এবং গরারে কাসির থাকলে ক্রয় বিক্রয় নিষিদ্ধ হবে আর যদি গরারে আসির হয় খুব সামান্য পরিমাণ যেটুকু মেনে নেওয়া যেতে পারে এটাকে ইসলামী শরিয়া এই গারার সহই ক্রয় বিক্রয়কে বৈধভাবে সাব্যস্ত করেছে তাহলে জাবেদুল গারার ফিল আসার অর্থাৎ ক্রয় বিক্রয়ের মধ্যে গড়ার এটা ধর্তব্য কিনা এর ব্যাপারে মৌলিক নীতি হল এখানে চারটি মূল নীতি আমরা আলোচনা করব। এর প্রথম মূলনীতি আমরা এতক্ষণ পর্যন্ত বললাম যে আল গারারুল গারুল কাসির মতাবারুন সারান ওয়ালগারুল ইয়াসির মতাবারুন সারান যদি গড়ার বেশি হয় তাহলে এটা গড়ার বলে সাব্যস্ত হবে গড়ার যদি যৎসামান্য হয় তাহলে এটা গড়ার বলে সাব্যস্ত হবে না অবশ্য এখানে একটি প্রশ্ন থেকে যাবে যে বেশি গাড়ার কোনটি আর স্বল্প পরিমাণের গাড়ার কোনটি এই উভয়ের মধ্যকার ডিফারেন্সিয়েটটা হবে কিভাবে এই উভয়ের মধ্যকার পার্থক্যের মানদণ্ডটা কি এখানে কিছু মানদণ্ড রয়েছে একটি তো হল যে যতটুকু গর যদি এটাকে উপেক্ষা করতে হয় তাহলে পণ্যের ক্ষতি হতে পারে যেমন যদি এখন বলা হয় যে পণ্যের স্বাদ উপভোগ করে তারপরে ঘরার দূর করতে হবে তাহলে এভাবে যদি প্রত্যেক বিক্রেতা পণ্য খাওয়ায় খাওয়ায় মানুষকে বিক্রয় করতে হয় আর মানুষ যদি খাওয়ার পরে দেখে যে না এটা তো স্বাদ ফেলে চলে গেল তাহলে তো বিক্রেতার পণ্য বিক্রি করা সম্ভব হবে না বরং সে যেই পণ্যটা আরেকজন খেয়ে দেখলো যে স্বাদ তারপরে সে চলে গেল তাহলে তো এই পণ্যটা নষ্ট হয়ে গেল। কাজেই ঘরার দূর করতে হবে তবে পণ্যের ক্ষতি করে নয় এটি হলো একটি মানদণ্ড আর একটি মানদণ্ড হলো হাজাতহি আসলে এটুকের মানুষের এই গরার দূর করার প্রয়োজনীয়তা কতটুকু তাহলে দুটি মানদণ্ড দিয়ে এখানে গরারকে চিহ্নিত করতে হবে একটি হলো জরার অর্থাৎ ক্ষতি হচ্ছে কি না এই ঘর দূর করতে গেলে দ্বিতীয় আরেকটি হল এই ঘরার দূর করতে গেলে এটার কারণে মানুষের হাজার মানুষের প্রয়োজনীয়তা স্বাভাবিক যেটা ছাড়া মানুষের জীবন চলতে পারে না সেই নাস এটা বিঘ্নিত হচ্ছে কিনা এই দুটি বিষয়ের মানদণ্ডে ঘরারকে বেশি না কম এই দুটি মানদণ্ডে ঘরারকে নির্ধারণ করা সম্ভব প্রিয় দর্শক আমাদের কোথা থেকে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে হবে হুসেন খান মাদানী আব্দ আবু বাকর মোহাম্মদ জাকালিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजेर इतिब क्रम विकास आज रत आठ सम्प्रचार सकाल साढ़े छंग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 कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित करवर्ती अनुष्ठान असलम वरम प्रिय दर्शक বেশি পরিমাণ অনিশ্চয়তা এবং কম পরিমাণ অনিশ্চয়তা এই বেশি এবং কমের মধ্যে মানদণ্ডটা কি তো মানদণ্ড হলো দুটি বিষয় একটি হলো যে এখানে গরার দূর করতে গেলে পণ্যের ক্ষয়ক্ষতি কতটুকু হয় দ্বিতীয় হলো এই গরারটুকু দূর করার আসলে মানুষের প্রয়োজনীয়তাই বা কতটুকু তো এই দুটি বিষয়কে সামনে রেখেই ইসলামী শেরিয়াহ গরারকে কাসির এবং ইয়াসির এই বিষয়টি নির্ধারণ করবে তাহলে সার কথা হলো যেই গড়ার মানুষের ক্রয় বিক্রয় লেনদেনের মধ্যে অবৈধতা এনে দিবে সেই গড়ার হলো এক নম্বর তার যে ক্রাইটেরিয়া সেটি হল ঘর কাছির দ্বিতীয় হল ঘর এবং অনিশ্চয়তা যার কারণে ক্রয় বিক্রয় লেনদেন নিষিদ্ধ হবে ছিল ফিল্ম ইল মালিয়া এটা অর্থনৈতিক লেনদেনের মধ্যে ঘরের ব্যাপার অর্থনৈতিক লেনদেন ছাড়া মহাভাজা ছাড়া বিনিময় ছাড়া এমনি ঘর যদি হয় যেখানে বিনিময়ের প্রশ্ন নাই। শুধু সেখানে দেয়ার প্রশ্ন গিভ অ্যান্ড টেক নেই সেখানে আদান প্রদান নেই বরং শুধু গিভিং আছে শুধু দেয়া আছে যেমন কাউকে গিফট করা কাউকে হাদিয়া দেয়া কাউকে হেবা করা উপহার দেয়া এই জাতীয় কোনো জিনিস যদি কেউ দেয় কাউকে তাহলে তার মধ্যে গড়ার থাকতে পারে সেখানে গড়ার থাকার মধ্যে কোনো অসুবিধা নেই কারণ সেখানে গরার থাকলেও যাকে দেয়া হচ্ছে তাকে তো তো করা হচ্ছে তাকে তো এটা যে দিচ্ছে তার নিজের পক্ষ থেকে দিচ্ছে এর বিনিময় তো তার কাছ কোনো কিছু নিচ্ছে না কাজে বিনিময় যেহেতু তাকে দিতে হচ্ছে না কাজে তার এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই যার কারণে ফিল অকদিল মুতাবার অর্থাৎ যেই ধরনের ক্রয় বিক্রয়গুলোর মধ্যে কোনো বিনিময় প্রদান করার সুযোগ নেই বা বিনিময় প্রদান করার ব্যাপারটা নেই সেই ধরনের অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে গড়ার এটিই কোনো নিষিদ্ধ বিষয় নয় সেটা অস্পষ্ট থাকতে পারে এতে তার তো কোনো কিছু আসা যায় না আমি তাকে যা দিয়েছি গিফট করেছি সেটা নিবে আমি তাকে যা হেবা করেছি সে সেটা গ্রহণ করবে তার তো কোনো বিনিময় দেওয়ার এখানে প্রশ্ন নেই তাহলে দ্বিতীয় বিষয় হলো যেই গরার এবং অনিশ্চয়তার কথা এখানে আলোচনা করা হচ্ছে এবং যেটি অর্থনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করে দেয় অথবা অর্থনৈতিক কার্যক্রম যার কারণে শরীয়তের নিকট গ্রহণযোগ্য হয় না সেটা হলো ওই গরার যে গরার ক্যাসির হয় দ্বিতীয় হলো ওই গড়রটা পাওয়া যাবে একটি কোনো অর্থনৈতিক বিনিময়ের ক্ষেত্রে যেখানে বিনিময় নেই সেখানে গড়ার কোন সমস্যা নয় তৃতীয় হল যে গরারটা এমন গর যদি হয় যার কারণে ফি আশ্লীল মাহুদ আলে অর্থাৎ যে ম্যাটার অফ ট্রানজ্যাকশান আদান প্রদানের যেই বস্তুগুলো বিনিময়ের বস্তু এখানে বিনিময়ের দুটি বস্তু হয় ক্রয় বিক্রয়ের মধ্যে একটি হলো পণ্য আর অপরটি হলো তার মূল্য তো পণ্য এবং মূল্য এই যে দুটি বিনিময় এই দুই বিনিময়ের মধ্যে অস্পষ্টতা থাকবে যদি এই দুই মূল যেটা মেটার তার মধ্যে অস্পষ্টতা না থেকে সেটা যদি ক্লিয়ার হয় আর অস্পষ্টতা থাকে তার সঙ্গে রিলেটেড অন্য আরেকটি বিষয়ের মধ্যে তাহলে এই ধরনের ঘরের ইসলামী শরীয়তে কোনো সমস্যা সৃষ্টি করবে না দৃষ্টান্তস্বরূপ দুটি দৃষ্টান্ত এখানে আনা যেতে পারে ইসলামী ফিক্ষের মধ্যে যেগুলো আলোচনা করা হয় তার একটি দৃষ্টান্ত হলো যেমন কেউ কোনো গাভী বিক্রয় করলো গাভী অথবা ছাগল বিক্রয় করলো এবং তার পেটে বাচ্চা আছে পেটের বাচ্চা সহ গাভী বিক্রয় করে দিল এখন এখানে ক্রয় বিক্রয় হচ্ছে গাভী যদিও গাভীর পেটে তার বাচ্চা আছে বাচ্চার ব্যাপারে কিন্তু এখানে গারার থেকে যাচ্ছে কারণ বাচ্চাটা সেটা নর হতে পারে মাদি হতে পারে সেটা কেমন হবে ব্যাপারটা কিন্তু অস্পষ্ট কিন্তু এই অস্পষ্টতা এই গারর এখানে গাভীর ক্রয় বিক্রয়কে ক্ষতিগ্রস্ত করবে না গাভীর ক্রয় বিক্রয়কে শরীয়তে এতে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ হবে না ঠিক তেমনি ভাবে কেউ একটি জায়গা বিক্রয় করলো কোন প্লেস কোন জায়গা ভূমি বিক্রি করলো ভূমির মধ্যে সেখানে যদি কোনো দ্রব্য থাকে ভূমির মধ্যে কোন ধরনের খনিজ দ্রব্য মূল্যবান কোন পদার্থ যদি সেই ভূমির মধ্যে থেকে থাকে তাহলে সেটিও কিন্তু যে জায়গা ক্রয় করছে সেই জায়গার ক্রয়ের তার আংশিকই তার অংশবিশেষ হিসাবে অথবা তার অনুগত বিষয় হিসাবে সেই জায়গার মধ্যে কোনো খনিজ দ্রব্য থাকলে অথবা কোনো বিশেষ মূল্যবান কোনো কিছু থাকলে সেটা কিন্তু সেই জায়গার ক্রেতা এটা সে পেয়ে যাবে কিন্তু সেখানে কোনো কিছু আছে কিনা থাকলে কি পরিমাণ আছে না আছে এই ব্যাপারটা কিন্তু অস্পষ্ট এখানে একটি গরার থেকে যাচ্ছে কিন্তু গড়ারটা থাকছে লাফি আসলিল মাহুদ আলেই অর্থাৎ যেই বিষয়ে ক্রয় বিক্রয় হচ্ছে তার মধ্যে কোনো গড়ার নেই গড়ার আছে তার সাথে সংশ্লিষ্ট অন্য আরেকটি বিষয়ের মধ্যে তাহলে এই ধরনের গড়ার সেরিয়াতে ইসলামিয়ার মধ্যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বা কোনো বাধা সৃষ্টি করবে না এটি হল আরেকটি শর্ত এবং সর্বশেষ শর্ত হলো যেই কারণে গড়ার এটা ইসলামী শরিয়াতে নিষিদ্ধ বা ক্রয় বিক্রয়ের মধ্যে নিষিদ্ধ তার সর্বশেষ আরেকটি ব্যাপার হলো আল্লাহ যাক হাজ নাস ইলেই যে গরড়টা এমন হতে হবে যে সেই গরড়ের ব্যাপারটা মানুষের জন্য একেবারে বাধ্যতামূলক নয় মানুষের জন্য খুব বেশি কঠিন কোন ব্যাপার নয় এমন গরড় যদি হয় তাহলে সেটি অর্থনৈতিক লেনদেনকে নিষিদ্ধ করে দিবে মানুষের হাজ নাস কোনো কোন ক্ষেত্রে মানুষের হাজাতের কারণে ইসলামী শরিয়ত অনেক নিষিদ্ধ বিষয়কে সিদ্ধ করে দিয়েছে অনেক বিধিনিষেধকে ইসলাম সহজ করে দিয়েছে শুধুমাত্র মানুষের হাজাত তথা মানুষের একান্ত প্রয়োজনের নিমিত্তে ওমা জা আল আলী কুমফিদ্দিন ইমিন হারাজ আল্লাপাক রব্বলিন ইসলামের মধ্যে কোনো হারাজ রাখেন রাখেননি মানুষের জন্য যেটা অসম্ভব মানুষের জন্য যেটা বেশি কঠিন হয়ে যায় এমন কোন বিধান আল্লাহ আকরবুল আলমিন ইসলামী শরিয়দের মধ্যে রাখেন এমন নির্দেশনাই দিয়ে থাকেন যেটা তার সামর্থ্যের মধ্যে পড়ে প্রিয় দর্শক তাহলে হাজাত নাচ কোন একটা জিনিসের প্রতি যদি মানুষের প্রচন্ড হাজাত প্রয়োজন পড়ে যায় তাহলে এই ধরনের খুব বেশি মানুষের প্রয়োজনীয় কোনো সেখানে অস্পষ্টতা থেকে যায় সেখানে গড়ার থেকে গেলেও হাজ এতন্যাসের কারণে মানুষের অতিরিক্ত অতিমাত্রায় প্রয়োজনের কারণে সেটিকে ইসলামী শরিয়া আবার অনেক সময় বৈধতা দান করে সেটাকে সিদ্ধ করে দেয় তাহলে আমরা সর্বশেষ যেটি শর্ত পেলাম যে গড়ার যেই কারণে ইসলামী শরীয়তের মধ্যে এবং যে কোনো ইসলামের মধ্যে যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো লেনদেনকে গরারের কারণে যে নিষিদ্ধ করা হবে গরারের কারণে সেটি অবৈধ হয়ে যাবে সেটা হলো ওই গরার ওই গরারের কারণে নিষিদ্ধ হবে যেই গরারের মধ্যে চারটি বিষয় থাকে আমি আবার ভাই সিরিয়াল বলছি এক নম্বর হল এমন গরার যেটি গরারে ক্যা সির ঘরারে নয় অর্থাৎ বেশি গড়ার অল্প নয় দ্বিতীয় হলো সেই গরারটি হবে ফিল্ম আবাজাদিল্মা আলিয়া যেখানে অর্থনৈতিক বিনিময় আদান প্রদান হবে সেই ধরনের কোনো আত্মের মধ্যে সেই ধরনের কোনো ক্রয় বিক্রয়ের মধ্যে আর তৃতীয় হলো সেই গড়ারটি ক্রয় বিক্রয়ের যে মূল বস্তু পণ্য বা মূল্যের মধ্যে সেই গড়ার থাকতে হবে পণ্য বা মূল্যের সাথে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ের মধ্যে গড়ার থাকলে কোনো অসুবিধা নেই আর চতুর্থ হলো সেখানে মানুষের হাজাতের বহির্ভূত হবে সেই গড়ারটা অর্থাৎ সেই গড়ারটা এমন নয় যে মানুষ সেটা করতে বাধ্য হয় এমন গরার না তো এই চারটি বিষয় যখন কোনো একটি গরারের মধ্যে পাওয়া যাবে তখনই সেই গরারটা ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ হবে এবং এই ধরনের গরারের কারণেই ইসলামী শরীয়তের মধ্যে অনেক বুয়ো অনেক লেনদেন অনেক ব্যবসা এটা ইসলামী শরিয়তের মধ্যে অবৈধভাবে প্রতীয়মান হয় আমরা যে এখানে গারারের চারটি বৈশিষ্টের কথা বললাম যে সহ। বা বৈশিষ্ট্য থাকার কারণে শরীয়তের মধ্যে বিভিন্ন লেনদেন কে অর্থনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করবে নবী আকরম সাল আলি আসাল্লামের একটি হাদিসের দ্বারাও এর সমর্থন পাওয়া যায় নবী আকরম সাল আলিহালামের সাথ করেছেন মানিপ্তাহন বা আদা আন তু আব্বার লি বা আহা ইস্তরিত अर्थात नबी अक्रम सल्ला आलिस्ल्लम जदि क्ये को गाच खरीद कर गाचर ही मालिक हो गई को फल थे जाए तो फलटा विक्रेतारकलाश्तर मुफ्ता तब हाँ जो क्रेता जी एर शर्त आरोप करा खरीद कर গাছের সাথে গাছের ফলও আমার হবে প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা সময় শেষ তাই আমরা আজকে বিদায় নিব ঘরার সম্পর্কে আরও কিছু কথা সর্বশেষ পর্ব ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব সেই পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওসাল্ল আব্বী ইলমি অবারাকসাল্লাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ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 समस्त मानुष के इसलम के आंतरिक बार्ता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 Peace TV, one more, one